নাবি সাল্লাহ সালামের সহধর্মিনী সালামাহ রদিল্লাহ হতে বর্ণিত যে আসলাম গোত্রের সুবা নামের এক স্ত্রীলোককে তার স্বামী গর্ভাবস্থায় রেখে মারা যায় এরপর আবু সানাবিল ইবনু বাকাক রদিল্লাহত আলাহ তাকে বিয়ে করার প্রস্তাব দেয় কিন্তু মহিলা তাকে বিয়ে করতে অস্বীকার করে সে অর্থাৎ আবু সানাবিল বলল আল্লাহ শপথ দুটি মেয়াদার মধ্যে দীর্ঘতম মেয়াদ অনুসারে ইদ্যত পালন না করা পর্যন্ত তোমার জন্য অন্যত্র বিয়ে করা যায়জ হবে না এর প্রায় দশ দিনের মধ্যেই সে সন্তান প্রসব করে এরপর সে নাবি সাল্লুসাল্লাম এর কাছে আসলে তিনি বললেন এখন তুমি বিয়ে করতে পারো